وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ الحمد لله رب العالمين والعاقبة للمتقين এবং মক্কার কাফেরদের মধ্যে যে সম্পর্কের অবনতি ঘটেছে দিনের কারণে এবং অনেক সাহাবিরা সাফর করেছেন এরপরে সয়ং রসুল্লা সাল্লাসাল্লামকে তারা বিভিন্ন ভাবে অপমান করার চেষ্টা করেছে বিভিন্ন তরীকায় কিন্তু তখনও তারা কামিয়াব হয়নি যখন শুনেছিলাম আবু লাহাব তার দেনা পানা দিতে অস্বীকার করেছিল কিন্তু উনি যখন গিয়ে বললেন যে উমুক অসহায় লোকটির পাওনা দিয়ে দাও তখন সে দিতে বাধ্য হয়েছে এখানে আমরা থেমেছিলাম এরপরে আমরা থেমেছিলাম তারপরে শুনেছিলাম যে আবু জাহাল নিজে কনফার্মী তারা বুঝতে পেরেছে এভাবে বিভিন্ন ঘটনা চলতে থাকে আজকে শুরু হচ্ছে রুকানা ইবন আব্দুয়াজিদ নামে এক লোক খুব বড় মুষ্টিযোদ্ধা ছিল সেখানে খুব মুষ্টিযুদ্ধ রেসলিং খুব ভালো করতে পারে এখন সে এসে চ্যালেঞ্জ করল নবী করিম সালাম কে সে খুব মানে যে কয়জন তার সঙ্গে লড়াই করেছে সবাই পরাজিত হয়েছে এখন সে চাইলো এটা দিয়ে রসুলকে পরাজিত করা যায় কি না কারণ তুমি তো মুষ্টিযুদ্ধে অভিজ্ঞ না না পারদর্শী না এটা দিয়ে যদি ওনাকে পরাজিত করা যায় সে এসে বললো হ্যাঁ চলো আমার সঙ্গে তুমি মল্লযুদ্ধ করবা মুষ্টিযুদ্ধ নামবা চ্যালেঞ্জ করলো এখন চ্যালেঞ্জ তিনি গ্রহণ না করে পারেন না নবী করিম সালাম চ্যালেঞ্জ নিলেন নেওয়ার পরে তার সঙ্গে মল্লযুদ্ধ হলো মল্লযুদ্ধ আর কি হয়ে তিনি তাকে পরাজিত করে দিলেন সে বললেন না হয় না আবার করতে হবে সে তো বিশ্বাস করতে পারে না তাকে পরাজিত করবে মোহাম্মদ না দ্বিতীয়বার করলো দ্বিতীয়বার সে নিজেকে বিশ্বাস করতে পারছে না সে কিভাবে পরাজিত হয়ে গেল থার্ড টাইম করলো তারপরে থার্ড টাইমে যখন পরাজিত হয়ে গেল তখন সে বুঝতে পারলো এই লোক কোন সাধারণ মানুষ না তখন সে বললো ইয়া মোহাম্মদ মহারিয়া আল আল অর্দে আহাদুন কাবলাক মোহাম্মদ এই পর্যন্ত যত জনে আমার সঙ্গে মল্লযুদ্ধ করেছে আমার এই পিঠকে জমিনে কেউ শোয়াই দিতে পারে নাই আমাকে কেউ পরাজিত করতে পারেনি ও মা কেন আহাদুন আবগদ ইরাইয়া মিনকা তো এবং তুমি আমার কাছে পৃথিবীর মধ্যে সবচেয়ে ঘৃণিত একটা লোক ছেলে আমি তোমাকে সাংঘাতিক ঘৃণা করতাম এবং চেয়েছিলাম যে আজকে তোমাকে পরাজিত করে আরো একটু আমি তোমাকে অপমানিত করার সুযোগ পাবো কিন্তু আমি বুঝতে পেরেছি তুমি পরাজিত না হওয়ান্না আসাদু আল্লাহ ও আন্না কাসুল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি তুমি আল্লাহ ছাড়া কোনো বাবুদ নাই তুমি হচ্ছ আল্লাহ তাল্লা রাসুল কালিমা পরে ফেললো কারণ সে বুঝতে পেরেছে এই লোক স্বাভাবিক লোক নন তার পিছনে এক মহাশক্তি আছেন আল্লাহ রবীন্দ্র তিনি বুঝতে পেরেছেন এটা ছাগলের পাল আছে ছাগলের পাল তুমি যদি পরাজিত করতে পারো আমাকে এই ছাগলের পাল তোমাকে দিয়ে দেব। কিন্তু রসুল তাকে পরাজিত করলেন আর বললেন তোমার ছাগলের পালের আমার দরকার নাই এটাও নিয়ে যাও তাহলে তাদের কাছে প্রমাণ হয়ে গেল বিভিন্ন ঘটনায় তিনি হচ্ছেন নবী মোহাম্মদ চিন্তায় পড়ে গেল কি করা যায় কোনটা দিয়ে তাকে থামানো যায় তার কথা শুনলেই তো সবাই মুগ্ধ হয়ে যায় তার দাওয়াত কবুল করে ফেলে কিভাবে তাকে আটকানো যায় তখন তারা লোকজনকে পাঠালের কাছে তখন তারা উত্তর দিল যে একটা প্রশ্ন উত্তর দিতে পারবে না সেটা হলো রু সম্পর্কে জিজ্ঞাসা করতে বলো রুহ কি জিনিস আলু তারা জিজ্ঞেস করল রু কি আপনাকে জিজ্ঞেস করে রুহ কি জিনিস আপনাকে তারা জিজ্ঞেস করে রুহ কি জিনিস রুহের বিষয়টা কি আপনি বলে দিন রুহ হচ্ছে আমার রবের একটি হুকুম তার হুকুমে আসে মায়ের পেটে আবার যখন মৃত্যুর সময় হয়ে যায় রুহ তখন আবার চলে যা এই বিষয়ে আর কিছু জানতে চাও মিনাল কলিল তোমাদেরকে তো জ্ঞান অতি দেওয়া হয়েছে রুহের জ্ঞান অর্জন করার ক্ষমতা তোমাদের নেই আল্লাহ তালা দিন আল্লা তালা নিয়ে জানতে পারছে না এর চেয়ে বেশি জ্ঞান রুহ সম্পর্কে জানা তোমাদের পক্ষে সম্ভব হবে না এটি হচ্ছে সুর আল এসরার আবার নম্বর কাছে যখন এই জবাব দেওয়া হয়ে গেল তারা বললাম আমাদেরকে কমই জ্ঞান দেওয়া হয়েছে তার মানে আমাদের কাছে এটা জবাব নেই তবে আমাদের কাছে আরেকটা জিনিস আছে ওকাদ উতিনা তাওর আমাদেরকে তাওরাত দেওয়া হয়েছে কাছে কেবল কিছু কিছু ওয়াহি আসে পরিপূর্ণ ভাবে এভাবে আসেনি তখন তারা বলছে এই সমস্ত তার নতুন ওয়াহির দরকার নাই আমাদের কাছে একদম কমপ্লিট ওয়াহি আছে কিতাব আছে তাওরাত আছে সেটার মধ্যে অনেক জ্ঞান আছে তোমাদের যদি কিছু জানতে হয় তাহলে এখানেই আসা ওনাকে জিজ্ঞেস করলে দেখ উত্তর দিতে পারে নাই কোনো কোন ঘটনায় আসে এটা ছিল মাদানি জিন্দিগির ঘটনা কিন্তু এখন তাদের থাকলো যে তারা কোরআন যেন কেউ শুনতে না পারে তার জন্য তারা বুদ্ধি করলো আগে করেছে এখন আবার করছে তখন তারা বলল যে দেখো এই কোরআন যেন সেই তেলা যখন করে নামাজ পড়ে কাউকে শুনাইতে চায় তখন তোমরা বিভিন্ন রকম হট্টগোল করবা হাততালি দিবা। তারপরে এমনভাবে চিৎকার করবা সোর গোল করব করবা যাতে করে তার কোরআন অন্য কেউ শুনতে না পায় আর খবরদার কেউ শুনবা না নিজে সে কথা এসছে সুরা ফুসলাতের ২৬ নম্বর আয়াতে তারা বললার তোমরা আলাও করো না আর গন্ডগোল করতে থাকো সোরগোল পাকাতে থাকো আল্লাহ কুমতগলিব আশা করা যে এভাবে তোমরা তাকে পরাজিত করবে তোমরা পরাজিত হবে না কিন্তু যদি কোরআন শান্তি শোনার কাজ হতে থাকে তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে এখন কোন কোন মুসলিম দেশে কোরআনের কথা আলোচনা সহজে করা যায় খবরদার কোন জায়গায় কোরআনে তা হচ্ছে কিনা থামাই দিতে হবে কোরআনের কথা কোনো জায়গায় আলোচনা হচ্ছে কিনা ইসলামের কথা ঠিক বলা হচ্ছে কিনা তো তাহলে কাফরদের থেকে মুসলমানদের দূরত্ব কত বেশি থাকলো আফসোসের বিষয় এইভাবে তারা কোরআন বিরোধিতা করছে কিন্তু এত আকর্ষণ করে এই বিষয়ে আপনার ঐতিহাসিক ঘটনা জানেন যে তাদের মধ্যে যারা লিডার লিডাররা তো কিছু বুঝে তাদের তো মোটামুটি ভালোই জ্ঞানের দিক থেকে অর্থাৎ দুনিয়ার দিক থেকে জ্ঞান এত কমতি থাকে না অন্যদের তুলনায় তারা বুদ্ধিমান চালাক বেশি হয় তারা চিন্তা করলো দেখি না বলে কি তার কি কি বাধা দিচ্ছি তবে কেমন জিনিস একটু দেখি। তিনজন তাদের বড় লিডার আবু সুফিয়ান এবং আবু জাহাল আর আফনা সোরাই তারা তিনজন এভাবে একদিন বের হয়ে গেল যে কিভাবে দেখি সেই যখন রাতের বেলা নামাজ পড়ে নবী করিম সাল্ল আল একটু জোরে পড়তেন এই জন্যে বা শুনলে তো এটা দি কাজ হবে কোরআনের আহ্বান যদি লোকেরা শুনতে আসে সেজন্য তিনি একটু উঁচু আওয়াজে পড়তেন তো ওরা চিন্তা করলে তিনজন একলা একলা কেউ কাকে জানতে দেয়নি গোপনে গোপনে গেল যেখানে নবী করিম সাল্ল আল সালাম নামাজ পড়েন তিনি রাতের বেলা তাহাজ পড়ছেন ঢুকলো কেউ জনে কাউকে না দেখে মনে করেছে আমাকে কেউ যেন না দেখে তিনজনই গিয়েছে তিনও জনের মাথায় এই যে তাকে কেউ দেখে না কিন্তু আসলে তিনজনই শুনলো শুনতে শুনতে অনেকক্ষণ শুনলো এবং উনি কোন সময় পড়েন নামাজ শেষ রাতের দিকে তারা শেষ নামাজ তাহাজ শেষ হয়ে গেছে এখন তারা চলে আসছে চলে আসার সময় ফাজামা আহমদ তারিফ রাস্তার মধ্যে তিনজনের দেখা হয়ে গেল এই কোথায় গেছিল রাতে এখন তো মুসকি হাসি দিয়ে দেখে তিনে জনই ধরা পড়ে গেছে এখন তার নিজেরা কিছুটা লজ্জিত হয়ে গেল তারপরে একে অপরের সঙ্গে মজবুত করে আবার ঐক্যবদ্ধ হলো খবরদার এই কাজ কিন্তু ভাই আর করা যাবে না সাবধানে থেকে কেউ যদি দেখে ফেলে আমাদের সাধারণ পাবলিক যাদেরকে আমরা এই কোরআন থেকে দূরে রেখেছি তারা যদি দেখে যে আমরা চুপে চুপে কোরআন শুনি তাহলে তো সব সর্বনাশ হয়ে যাবে আমরা তো ফেল করে ফেলবো এই ব্যাপারে অপপ্রচার চলবে এবং লোকেরা তখন বলবে আমাদেরকে বাধা দাও তোমরা শোনো আমরা শুনবে এখন তখন কি করবা খবরদার এই কাজ করো না আমরা এটা কেউ করা ঠিক হবে না তাই চলে গেলো তারা এখন দ্বিতীয় দ্বিবাসে তারা চিন্তা করলো যে আজকে বোধহয় আর কেউ আসবে না আমি একলাই যাই ওই দুইজন তো আর আসবে না সেই দুইজনের একই চিন্তা সবাই চিন্তা করে আজকে আমি যেহেতু শেষ করেছেন সূর্যের আলো বা ফজরের আলো এসেছে উঁকি মারছে তখন তারা আবার বেরিয়ে আসে দেখে যে তিনজনের সঙ্গে তিনজনের দেখা হয়ে গেল তখন তারা বলল যে এইটা তো করা ঠিক হবে না আমরা মনে হয় আসলে ভুল করছি তোমার এটা বন্ধ করো এভাবে একই ঘটনা ঘটলো যে তারা তিনজনের প্রতিজ্ঞা করল আসবে না কিন্তু তিনজনে এসেছে প্রত্যেকে মনে করে বাকি দুইজন আসবে না বোধহয় আজকে অন্তত তিন তিন নম্বর রাত্রে আমি যাই আমি একলা যাব এরপরে আহ তারা তিনজনে আবার যখন দেখা হয়ে গেলো একে অপরকে ভরসামা করলো নিজেও খুব এরপরে এই কাজ কিন্তু তৃতীয় দিন তো চলে গেলো সবাই সকালবেলা ওই আখানা সেমনি সোয়ে তার হাতে লাঠি ভর করে হাঁটত একটু মুরব্বী কিসিমের মানুষ সে আসলো আবু সুফিয়ানের কাছে তার বাড়িতে বলো এখন বলে যে চুপচুপি একই কাজ করলাম আমার একটা প্রশ্ন তোমার কাছে আবু সফি তুমি তো আমাদের অন্যতম লিডার অনেক জ্ঞান তুমি মুহাম্মদ থেকে কি শুনলা এই তিন রাতে তোমার ইম্প্রেশন কি তোমার ধারণা কি বলতো দেখি জেনুইন কথা বলো আমাকে যে ওর কসম শুনলাম এমন কিছু কিছু কিছু জিনিস তো মনে হয় যেন জানি বুঝি আহ উগ্রার দ্বারা কি বুঝানো হয়েছে মোটামুটি বুঝলাম কিছু জিনিস জানিও না বুঝি না কি বুঝানো হয়েছে তাও বুঝলাম না গোজামিলের কথা না মানে স্বীকার করতে চায় না যে দারুণ জিনিস শুনেছি তিন রাত নিজেকে থামাইতে পারেনি স্বীকার করবে না আখনাস বলল তো আমারও একই অবস্থা তারপরে সে কি করল করলো হাত্তা আবা জাহাল আখানাস এবার আবু জহালের কাছে আসলো দেখি তার অবস্থা কি আবু জহালের ঘরে এসে বলল যে আবু ই আবুল হাকাম তাকে তো তখন তারা টাইটেল দিয়েছে আবুল হাকাম তার নাম যদিও অমর ছিল কিন্তু তাকে তারা টাইটেল উল্টা মূর্খ মূর্খ তার পিতা তার মানে সে মোটেই জ্ঞানী নয় সে মূর্খ আবুল হাকা মারা ইউ ক্যা তোমার অভিমত কি তুমি মোহাম্মদ থেকে যা শুনলা গত তিন রাত্রে আবু জাহাল বললো কি শুনলাম হলম আর আসে হলো বনু আবদি মান্নাফ এই যে আমাদের দুই কবিতার মধ্যে একটা কম্পিটিশন আছে কে কোন পজিশন হাই পজিশন লিডারশিপ দখল করবে এই বহুদিন থেকে আমাদের মধ্যে একটা কম্পিটিশন শুরু হয়েছে তারাও হাজিদেরকে আমরা কেউ কাউকে অন্যদেরকে গরিব দুষ্ট অসহায়দেরকে যদি উঠে সওয়ার করতে হয় মক্কা মদি আরাফাতে ঘোরাইতে সেখানে আমরা তাদেরকে উঠাই আমাদের ঘোড়াটা দিয়ে আমাদের উঠ দিয়ে তারাও করে কারা এই সমাজের নেতৃত্ব দেবে সব দিক থেকে সবার কাছে গ্রহণযোগ্য হবে আমরা একটা কম্পিটিশনে আমরা আছি হাত ইদা আলার রাখবে আমরা তখন একদম কম্পিটিশনে মানে নেক টু নেক নেক টু নেক একদম বরাবর কেউ কাউকে পেছনে ফেলতে পারি না এমন একটা কম্পিটিশনের মধ্যে আছে নেতৃত্বের পর্যায়ে এখন হঠাৎ করে তারা তাদের বনি বনু মানে লোকেরা বলছে মিন্ সামা এখন তাদের কবিলের থেকে একজন উঠে বলল যে আমাদের মধ্যে নবী আসে আকাশ থেকে তার কাছে ওহি আসে এখন তো তারা এক ডিগ্রি উপরে চলে গেল আমাদের কাছ থেকে নুদরিক মেথলে হা দিহি এখন এই নবীত আমরা জোগাড় করতে পারবো না তাহলে তো আমরা পেছনে পড়ে যাবো ক্ষমতার এই লড়াইয়ের মধ্যে বিশ্বাস করতে দেব না অতনাস চলে গেলো তাকে কথা এখানে শেষ তাহলে কি বোঝা গেল এই আবু জাহাল চিনতে পেরেছে কিন্তু সে মনে করেছে যে তার নেতৃত্বটা চলে যাবে বর্তমান জামানার অনেক মুসলিম আছে যারা মনে করে ইসলামে আসলে তাদের সান প্রভাব প্রতিপত্তি নেতৃত্ব ক্ষমতা অনেক কিছুই চলে যেতে পারে হাত থেকে এই কারণে ইসলামের কাছে আসা যাবে না ইসলাম কেউ আসতে যাওয়া হবে না ওকে একদিন দেখা হলো এই জার্ন মধ্যে এই অবস্থায় একদিন দেখা হয়ে গেল পরে কবুল করার আগের ঘটনা মক্কায় তিনি বলেন যে আমি এবং আবু জাহাল একদিন রাস্তার একটি ছোট্ট গলি দিয়ে মানে মক্কার ছোট্ট একটি গলি দিয়ে হাঁটছিলাম ইদ রাক রাসুল্লাহি সাল আলী ওই প্রথমবারের মতো আমি আগে সাল্লাম দেখিনি রাস্তা দেখা হয়ে গেল তিনি আবু জাহালকে লক্ষ্য করে দাওয়াত দিলেন আবার আবু জাহাল আপনাকে তো দাওয়াত দিলাম আবার দেই। আল্লাহ এবং তার রাসুল দিকে আসেন ইসলাম কবুল করেন আল্লাহ মোহাম্মদ দেই এই মূর্তি গুলোকে গালি গালাস করা কি তুমি বন্ধ করবা উনি কি গালি করলেন বলছেন মূর্তিগুলোর কোন ক্ষমতা নাই এটা তোমাদের কোনো কথা শুনিও না বুঝিও না ক্ষতি করতে পারে না না। এই মাহবুদ গুলো ঠিক নয় মাহবুদ একজন আল্লাহ হয়ে গেছে এখন তুমি কি বুঝছি তোমার রব তোমাকে দায়িত্ব দিয়েছে আমাদেরকে পৌঁছাই দেওয়া দায়িত্ব তাইতো আর তুমি চাও যে আমি উইটনেস দেব সাক্ষী যে তোমার রবের দায়িত্ব তুমি আমাকে পৌঁছাই দিছ যাও আমি থাকি দিলাম আর বিরক্ত করোনা রবের দায়িত্ব তুমি পৌঁছাইছ যাও কথা তুমি যে পৌঁছাই যা দায়িত্ব যে পালন করছ হয়ে গেছে যা ফল হিল্নি আহ আন্না মা তাকুলো হাক্কান তুমি কি জানো আল্লাহর তুমি আমি যদি জানিও যে তুমি হক জিনিস নিয়ে আসছো তোমার রাস্তা অনুসরণ করবো না কি চাও তুমি আর কথা বাড়াবেন না এই জাহেলের সঙ্গে কি বাড়াবেন তার নামটা যে আবু জাহাল ঠিক মতো হয়েছে না সুফান এখন যে সাহাবি তখন তিনি মুসলিম হানি মুগির সোবা যিনি এই কাহিনী বর্ণনা করেছেন তিনি বলেন যখন নবী মোহাম্মদ সাল্লা চলে গেলেন আবু জহাল আমার সঙ্গে কি বললেন আমি ভালো করে জানি সে যা কিছু বলে সব হক কথা সে হক নবী আমি জানি। না ওলা কিন বনি কোসাই কাল আল হেজাবা কিন্তু বনি কোসাই অর্থাৎ এই মোহাম্মদ সাল্লামের পূর্বপুরুষের ওই কবিলাল সিলসিলা ধরে বলছে তারা তারা বিভিন্ন কিছু নিল এই ভাগি করে নিলাম তাদের মধ্যে নবী এসে গেছে এখন নবীতে একটা আমরা বানাইতে না কাজে আমরা তো এইভাবে পরাজিত হইতে চাই না ক্ষমতার ভাগাভাগিতে আমরা পিছিয়ে পড়ব এই ইসলামের দাওয়া দিলে মানুষের মানুষ কি মানে করে কয়ে তো ক্ষমতা দখল করতেছে রাজনীতি করতে আসে এইভাবে মাঝে মধ্যে মানুষ ইসলামকে রাজনীতির একটা লেবেল লাগিয়ে ইসলাম থেকে দূরে থাকার জন্য চেষ্টা করে ইসলামকে থেকে মানুষকে নিজেকে বঞ্চিত করার একটা ধোকার মধ্যে পড়ে যায় কারণ তার নিজে প্রভাব প্রতিপত্তি ক্ষমতা ইত্যাদি কোন কারণে কমে যায় কিনা এই আশঙ্কার ভিতরে থাকে এই সংগ্রাম চলছে মক্কার এই জিন্দিগি এখন এক পর্যায়ে যখন মক্কার সাহাবিদের উপরে বিভিন্ন সময় অত্যাচার নির্যাতনের কাহিনী আমরা শুনেছি কৃতদারদের উপরে এরপরে অন্যদের উপরে চলে আসা শুরু হয়ে গেল এই পর্যায়ে নবী করিম সাল সাল্লামের কাছে আল্লাহর পক্ষ থেকে সুরাও নাদ হলো সুরা জুমারের দশম আয়াতে আসলো আহসানু লিলিয়া হাসানা ও আর্দুল যারা এই দুনিয়ার মধ্যে ভালো আমল করেছে তাদের জন্য দুনিয়াতেও কিছু হাসানা ভালো খবর আছে সুন্দর কিছু আছে তাদের জন্যে আর وَأَرْضُ اللَّهِ আশিয়া <حِسَابًا> আল্লাহর জমিনটি অত্যন্ত প্রশস্ত এখানে একটা ইঙ্গিত দিলেন আল্লাহ আল্লাহর জমিন অর্থাৎ এই জমিনে যদি ইসলাম নিয়ে বেঁচে থাকা জন্য কষ্টকর হয়ে যায় তাহলে আল্লাহর জমিনে তো অনেক জায়গা আছে কোন জায়গায় যাওয়া যায় কিনা হিজরত করা যায় কিনা এই ইঙ্গিত আল্লাহ পক্ষ থেকে আসলের আর যারা সবর করে থাকে আল্লাহর পথে চাই মক্কায় থাকুক আর কোন জায়গায় যেতে হলেও তো অনেক ত্যাগ করে অনেক কিছু বর্জন করে চলে যেতে হয় সবকিছুর মধ্যে সবর আছে যারা দিনের কারণে সবর করে টিকে থাকে তাদের পুরস্কার হবে আল্লাহর কাছে বেগাইয়ের হিসাব বেহিসাব পুরস্কার আল্লাহ তাল্লা তাদেরকে দেবেন এই আয়াত নাজির করলেন এখানে একটা ইঙ্গিত পাওয়া গেল আর্দুল্লাহ আছে আর জমিন আছে কোন কোনোদিকে যাওয়া যায় কিনা তোমরা খোঁজ খবর না এই আয়াত নাজির হওয়ার পরে নবী করিম সাল্লাম যখন টের পেলেন যে আল্লাহ দিকে হিজরতের একটা ইঙ্গিত দিচ্ছেন তিনি একদিন বললেন এবং তিনি একদিন দিলেন হাবা শাহ তোমরা যদি হাবা শাহ ইথিওপিয়া দিকে হিজরত করার জন্য চিন্তা করো তাদের পক্ষে সম্ভব বিহা মালিকান লা ইউজাহু আহাদ সেখানকার তিনি বাদশাহ আছেন তিনি একজন ন্যায়পরায়ণ শাসক তিনি ইনসাফ করেন তার কাছে কেউ শিকার হতে পারে না তিনি মজলুমকে সাহারা দেন আশ্রয় দেন ওয়াহি আর দুদিন এই জমিনটি সত্য জমিন ওখানে হক ইনসাফের কথা চলে মক্কার মতো এরকম বে ইনসাফের সমাজ সেটা নয় ই দিন চর্চা করার সুযোগ দেবেন এই কথা শোনার পরে শাহাবারা কয়েকজনের সিদ্ধান্ত নিলেন তারা হিজরত করে আদেশ নিয়ে যাবেন কারণ এখানে বসে থাকলে তাদের জন্য যে ফেত অত্যাচার হয় তারা নির্যাতন সহ্য করছেন কিন্তু না এই ভয়ে অস্থির হয়ে আমাদের দিন থেকে সরে আসে কিনা তাদের কথা মেনে ফেলে কিনা এই ভয়ে অনেকে হৃদরত করার চিন্তা করলেন আর তাহলে নবী করিম সাল পঞ্চম বৎসরে হিজরতের হওয়ার ১১ জন পুরুষ এবং চারজন মহিলা মোট কয়জন জনের একটি দল একটি কাফেলা হিজরত করার জন্য আবাসার দিকে রওনা হয়ে গেলেন তাদের মধ্যে ছিলেন আমাদের নবী করিম সাল্লাহ আসলামের জামাতা ওসমান আফান রাজি আল্লাহ আনহু নীমা ছিলেন পনেরো জনের কাফেলা রওনা হয়ে গেল দিকে বাকিদের নাম হচ্ছে আবু অথবা হচ্ছেন সোহাইল তিনি আবু হবাইফার স্ত্রী এবং তিনি হিজরত করার পরে ওনার ওখানে তিনি প্রেগনেন্ট অবস্থা ছিলেন হিজরত অবস্থা সেখানে সন্তান জন্মদান করেন তার নাম রেখেছিলেন মোহাম্মদ আবি হদাইফা অপর মহিলা হচ্ছেন উমু সালামা বিন আবি উমাইয়া এরপরে লাইলা বিন আবু হাসমা এই কয়েকজন মোট পনেরো জনের দল যখন রওনা করে দিলেন তাদের মধ্যে একজনকে তিনি আমির নির্বাচিত করে দিলেন তিনি হচ্ছেন ওসমান রাজি আল্লাহ আহ ওনার জামাতাকে আমির বানান নাই আরেক ওসমানি তিনি আরো ওনারা কিভাবে হিজরত করলেন রাতের বেলা হিজরত করতে গিয়েছেন কারণ যদি দিনের বেলায় যান তাহলে হিজরত করতে দেবে না কয়েকজন হেঁটে গিয়েছিলেন আর দু একজনের ছিল এরপরে ওনারা যখন গিয়ে পৌঁছলেন জেদ্দার কাছাকাছি ওই সময় জেদ্দা আরব সাগরের এই তীরে জেদা ওই তীরে হলো আবিসা ব্যবসা বাণিজ্যের কিছু জাহাজ আসা যাওয়া করত। তো ওনারা মোটামুটি কিছু পয়সা করে দিয়ে ওনারা হাবাসায় পৌঁছে গেলেন আবিসিয়াতে ওনারা পৌঁছার রওনা করার পরে পরেই তারা খবর পেয়েছে মক্কার পুনরোধনের কাফেলা তো পালিয়ে যাচ্ছে এদিকে ধরতে হবে তারা সমুদ্রে জাহাজ ছেড়ে দিয়েছে এবং সেখানে পৌঁছার পরে তারা দেখলেন যে ওখানকার লোকেরা তাদেরকে কোয়াইট জায়গা দিয়েছে কোনো ব্যবহার করেনি এবং ওখান থেকে ওনারা ভালো সহযোগিতাই পেলেন সেখানে তারা থাকলেন রজব মাস শাহবান মাস রমাদান মাস থাকলেন এরপরে এক পর্যায়ে তারা কয়েক মাস পরেই ফেরত আসা ফেরত এসেছিলেন তারা কেন ফেরত আসলেন এটা খবর পেয়ে এটার কাহিনী একটু পরে আমরা আসবো এরপরে ওনারা আসার আগে আরেকটি ঘটনা ঘটল নবী করিম সাল্লাই প্রায় তেলাওয়াত করতেন এবং অনেক সময় হারামের মসজিদে হারামের ওখানে তিনি নামাজ পড়তেন একটু জোরে আওয়াজ করে আপনারা শুনেছেন ওই আওয়াজটা তারা শুনে এবং তারা যাতে করে সেখানে সেই আয়াতটা হচ্ছে সুরান্না জমের উনিশ থেকে নম্বর আয়াতে ওখানে আছে আপার আই তুমুল্লা তোমরা কি শুনতে পেয়েছ তোমরা কি দেখেছা তাদের যে মাবুদগুলো আছে এগুলা নাম নিয়ে আল্লাহ বলেছেন ও মানা আল্লাহরা আর তাদের মাবুদ আছে আরেকটা এগুলা কি শুনেছ এগুলার তো কিছুই নাই এগুলার তো কোন মানে মাহবুদ হওয়ার উপযুক্ত নয় এই লাইনে যখন আয়াতগুলো গুলো আসলো এরপরেই সজ্জার আয়াতটা চলে আসলো এবং এই সেজার আয়াত শোনার পরে নবী করিম সাল্লাম সেজদা করে ফেললেন ওনার দেখে ওখানে ছিল কাফের সবগুলো করলো তারা কেন বুঝতে পারে নাই আল্লাহ তালা মানে মিরাকল মহার মতো করালেন উনি সাজরা করছেন যে আল্লাহ সেজদার আয়াত ওখানে দিয়েছেন এর আগে দিয়ে তাদের মূর্তিগুলো যে এগুলো বেকার এগুলো কোনো মাহবুদ না কোনো কাজের জিনিস না বরঞ্চ আল্লাহ রব আলিন তার আয়াত আছে সেই আয়াতটাকে তিনি পড়েছিলেন এবং সেজদা করলেন সেটা হচ্ছে তোমাদের কোন রবের আয়াত নিয়ে তারা এইভাবে সীমা করছে বাড়ি করছে তর্ক বিতর্ক বাদানুবাদ করছে হ্যাঁ মিনা নদুরুল উলা আগে যেভাবে যুগে যুগে নবী পাঠিয়েছেন আল্লাহ একজন নবীকে আল্লাহ জন্য সেখানে আবুদু আল্লাহ যেন সবাই সেদ্ধা করো আল্লাহকে বাদাত করো এই কথা বলে তিনি সেজায় গেলেন আর সমস্ত কাফেরা যারা উপস্থিত ছিল সবাই সেজা চলে গেল এখন এই যে সেজায় চলে গেলো এই খবর আবার রাষ্ট্র হয়ে গেল তো যারা ওইখানে ছিল না এই খবর পেয়ে তারা দৌড়ে আসলো কাপের মুর্শিদ যারা ছিল এই তোমরা কি তারা কেন যে করলাম বুঝিত না কেন করলাম এখন তারা বলে সর্বনাশ এটা তো খবর হয়ে যাবে চতুর্দিকে যে তাহলে মোহাম্মদের ধর্মের এমন প্রভাব যে সবাই চেষ্টা করতে বাধ্য হয়ে গেছে তোমার একটা কাহিনী বানাও এখন আমাদেরকে এই যে এটা ছড়িয়ে পড়বে এটার মোকাবেলা একটা মিথ্যা ঘটনা তৈরি করে মিডিয়ার মধ্যে ছাড়তে হবে কি মিথ্যা ঘটনা তৈরি করা যায় অনেক চিন্তা ভাবনা করে সাজালো একটা নাটক সেটা হলো যে তোমরা এটা অ্যাড করে দাও মোহাম্মদ যখন পড়েছে তোমরা কি দেখেছো এবং তৃতীয় আর মূর্তি মাবুদ তাদের যেটা আছে মানাত এইটা এরপরে তারা নিজেরা একটা আয়াত যোগ করে দিল নিজেরা বানালো সেটা কি তেলকাল গড়া নীকল ওলাফা তু হাল তুরা বানাই ফেললো এগুলা হচ্ছে অনেক উঁচু মানের মাবুদের গোষ্ঠী এগুলোর সাফা আত অবশ্যই আশা করা যায় এগুলো আল্লাহর কাছে সুপারিশ করবে সবাইকে পার করার জন্যে এইগুলা যখন এই আয়াত যখন মোহাম্মদ করেছে আমাদের তার মাবুদের সঙ্গে সুপারিশ কবুল হয় দিয়েছে তার যে মাবুদের পূজা করে আমরা একই মাবুদের পূজারই হয়ে গেলাম অসুবিধা কি এই জন্য আমরা চিন্তা করেছিলাম মিথ্যা বানোয়ার খবর প্রচার করে দিল মিথ্যা বানোয়ার খবর এই জমানায় কেমন পাওয়া যায় একটা ঘটনা ঘটলো আর পট করে জোর দিয়ে কার কাছে কাছে। একজন ধরে গল্প নাটক সাজায়। এবং তাকে ক্রিমিনাল সাব্যস্ত করে ফেলে একজন সাধারণ মানুষকে ধরে নিয়ে তার বাড়ির কাছে কিছু একটা অস্ত্র রেখে দেয় বলে তার কাছে অস্ত্র পাওয়া গেছে এরকম কত ঘটনা বিভিন্ন দেশে হচ্ছে তো এই ঘটনাটা এই তারা প্রচার করে দিল প্রচার করে দেওয়ার পরে এই খবর চলে গেল কাছে। আবিসা চলে গেল আবিসিয়া যাওয়ার পরে তখন তারা চিন্তা করলো যে আচ্ছা মক্কা লোকদের সঙ্গে মোহাম্মদ সাল্লা এগ্রিমেন্ট হয়ে গেছে সন্ধি হয়ে গেছে মক্কা লোকেরা মোটামুটি তারা আমাকে হাজিরা বাড়ি আবেশ নিয়ে তখনকার জামানাতে এত ভ্যারিফিকেশনের সুযোগ ছিল না এত মোবাইল ফোন নাই বা এমন কোন খবর দেওয়া যে ঘটনা কি হয়েছে ওনারা কিছু একটা সামান্য শুনলেন শুনলে চিন্তা করলেন যে আমরা তাহলে নিরাপদ হয়ে গেছে তারা কম্প্রোমাইজ করে ফেলেছে আমাদের অসুবিধা হবে না আসার পরে কিন্তু তারা যেই এই করলেন সাগর পাড়ি দিয়ে এই পাড়ে উঠলেন তখন কিছু খবর পেয়ে খবর মনে যেভাবে শুনছি ওই না এখন কি করা যায় এটা সাহায্য মাসে আসলেন রাজে গেছিলেন হাকিকা ওনাদের কাছে হাকি খবর গেল যে না ঘটনা এরকম না বরঞ্চ তাদের শত্রুতা ইসলামের বিরুদ্ধে দুশ্মনী আরো বেড়ে গিয়েছে তারা এখন চিন্তা করলাম কি করব সামনে যাব নাকি দূরে দেখি মক্কায় চলেই যখন আসলাম তো তারা এখন বলছে ওপেনলি যাওয়া যাবে না সিক্রেটলি যাই লুকিয়ে লুকিয়ে যাই আর এক কাজ করি আমরা বিভিন্ন জনে বিভিন্ন লিডারের কাছে আমরা প্রোটেকশন চাই এটা একটা নিয়ম ছিল আরব সমাজে কেউ যদি নিজেকে খুব বিপদজনক অবস্থা আছে বলে মনে করে ইনসিকিউর ফিল করে তার নিরাপত্তা নাই কেউ তাকে অ্যাটাক করবে তাহলে একজন বড় মাপের নেতা প্রভাবশালী ব্যক্তির আশ্রয় যদি যায় আর সে ডিক্লেয়ার করে এই লোককে আমি আশ্রয় দিয়েছি কেউ তার গায়ে হাত দিতে পারব না তাহলে আমার বিরুদ্ধে হাত দিবা এটা একটা জাহেলি সমাজের প্রথা ছিল অনেক সময় চাইলে প্রভাবশালী লোকেরা এটা করতো ওনারা চেষ্টা করলেন যে এরকম যার সঙ্গে একটু ভালো সম্পর্ক আছে আত্মীয় তার ছেলে এক সময় বাবার সঙ্গে তার বাবার খাতির ছিল এগুলো ধরে কোন রকমের একটু প্রোটেকশন ব্যবস্থা করলেন তার মধ্যে যিনি লিডার ছিলেন ওসমান মাদি আল্লাহু আনহু উনি এরকম প্রোটেকশন চাইলেন আল ওয়ালিদে মুগিরার কাছে কিন্তু ওয়ান অফ দ্য বড় লিডার তাই না আমি তোমার প্রশ্ন নিয়ে আসতে চাই সালাম্মার ইফ আলু বিস্লাই মিনা মিনাল আদা তিনি নিরাপত্তা সহকারে ঢুকলেন এখন যারা নিরাপত্তা এরকম পায় নাই তাদেরকে আবার দ্বিতীয়বার অত্যাচার করা শুরু করে দিল কিন্তু অত্যাচার করছে আমি আল্লাহর কথন দেখি যে সকাল সন্ধ্যে আমার নিরাপত্তা আছে কিন্তু আমার ভাইগুলো নির্যাতিত হচ্ছে আর আমি আরেকজন আল্লাহ মুশ্রেক বান্দার আমি প্রোটেকশন নিয়ে আছি এটা আমার দিনের জন্য ভালো না মনে হয় আমার আমি আই ডোন অবস্থা মেনে নেওয়া আমার দিনের কম্প্রোমাইজ হচ্ছে মনে হয় আমি আল্লাহর দিনকে ধরে আছি আর মোশরেক আমাকে প্রোটেকশন দিচ্ছে আই ক্যান্টু এক্সেক্ট তখন তিনি চলে গেলেন মুগিরার কাছে ইয়া আবু আব্দ আবদু শামস হলো তার তাকে লকব হিসাবে তার কুনিয়া তাকে অ্যাড্রেস করা হয় ওয়ালিদ কে লোকেরা বলতো আবু আবদে তার ছেলে নাম আব্দুল ছেলের নাম আর লোকেরা কুনিয়া সম্মান করি বলে তুমি তো তোমার আমাকে যে কথা দিয়েছ তুমি তোমার কথা রেখেছ পূরণ করেছো থ্যাংক ইউ ফর দ্যাট তবে অকাধ রাধা তুই এলাইকে যে ও আর আমি তোমার প্রোটেকশন তোমার কাছে ফেরত দিলাম আমি আর তোমার প্রোটেকশনে থাকতে চাই না এটা আমার দিনের জন্য আমার কাছে মনে হচ্ছে না ভালো বলে আমি এই ধরনের সভা সন্দেহ নিয়ে আমি আমার দিন নিয়ে থাকতে না। তুমি তা উড আমি উড্ড করে দিলাম তোমার তোমার প্রোটেকশন উড্ড করে ফেলাম ফকর রাহুল আলী লিমা ইয়া আসি তো সে বললো দূর সম্পর্কে ভাতিজা সম্পর্কে হয় ভাতিজা এরকম করছো কেন তুমি কেন এই কাজ কেন করতে যাচ্ছি না কেউ আমাকে কোনো কষ্ট দেয়নি নির্যাতন করেনি ওলা কিনি আরো দাবি যে ওয়ারিল্লা কিন্তু আমি তোমার প্রোটেকশনে থাকব না আমি আল্লাহর প্রোটেকশনে থাকতে চাই ইমান এখন কোন মুসলিম দেশে যখন মানুষের বিপদ আপদ নেমে আসে মানুষ চিন্তা করে কোন জায়গায় কারে ধরলে হ্যালো বললে আমার যান বাঁচবে তাকে হ্যালো করলে কারে টাকা পয়সা ঘুসকি পরিমাণ দিলে যানটা বাঁচবে কোন রকমের এখন যান বাসানোর জন্য যাই হোক এই কথা শোনার পরে ওসমানিব মাদুনের এই কথা শুনে আল ওয়ালিদ বলল ফান্তালেক ইলাল মসজিদ ফাকুদ আলাইয়া বেজিওয়ারি জেওয়ারি আলান তখন সে বলল বললো এভাবে আমাকে প্রাইভেটলি বললে হবে না তুমি মসজিদে আসজিদ হলো তাদের মেইন সেন্টার। ওখানে ওপেনলি তোমাকে আমি যেভাবে প্রোটেকশন দিয়েছি শেলটার দিয়েছি তোমাকে আত্মরক্ষা করার জন্য তোমার আত্মরক্ষার আমি দায়িত্ব নিয়েছি এটা উড্রো করার এলানও ওই সে মসজিদে করতে হবে তুমি আমার সঙ্গে আসো দুইজনে আসলো মসজিদে এখন ওয়ালিদ ঘোষণা দিল মুগীরা হাদা দিলিদিরা হ্যাঁ আমার প্রোটেকশন আমার কাছে ফেরত দিচ্ছে তোমরা সবাই শুনলা আর ওসমান তুমি ভ্যারিফাই করো ওসমান বলে সদাক্ত সে ঠিক বলেছে আমি তার প্রোটেকশন থেকে বেরিয়ে গেছি আমি স্বীকার করছি সে আমাকে প্রটেকশন দিয়েছে এবং এটা এই কথায় সে মানার চেষ্টা করেছে কিন্তু আমি তার প্রটেকশন কে প্রত্যাখ্যান করে বেরিয়ে এসেছি আমি একমাত্র আল্লাহ সাহারায় থাকতে চাই আল্লাহ প্রোটেকশনে থাকতে চাই ফাঁকাতে রাজাত্মীহি জিওয়ার আমি তার প্রোটেকশন কে তার কাছে আমি তার কোন দায়িত্ব আর নেব না অতপর ওসমান সেখান থেকে চলে আসলেন আর ওয়ালিদে রবি তখন আহ তার ওখানে বসা আছে লাবি নামে একজন কিন্তু ইসলাম কবুল করার আগে তিনিও আল্লাহ সম্পর্কে কিছু চিন্তা করেছেন কিন্তু এত ভালো করে নয় কিছুটা ছিল তো ওই ওনাদের কথাবার্তার শেষ হয়ে গেল এই সময় লবিদ রবিদের সমাবেশের মধ্যে একটা কবিতা পড়ছে কবিতার প্রথম লাইন ছিল আল্লাহ প্রত্যেকটি জিনিস আল্লাহ সব বাতিল এটা তো হক কথা ইসলামের কথা এই কথা নবী করিম সাল্লাম পছন্দ করেছেন যে লবিদ এই কথাটা খুব সাংঘাতিক ভালো কথা বলেছে অবশ্য পরে লাবিদ ইসলাম কবুল করেছেন অনেক পরের কথা তখন যখন এই কথা বলেন ওই মজলিসে তখনও তিনি মুসলিম না তো প্রথম লাইন বলার পরে ফক ওসমান সদাক্তা ওসমান বলেন সুন্দর কথা বলেছেন রাইট কথা বলেছেন আল্লা তো সব বাতিল এখন দ্বিতীয় লাইন পড়ছে আর যত নিয়ামত আছে কোনোটাই কোনদিন দিন চিরস্থায়ী হয়ে টিকে থাকবে না সব নিয়ামতের একদিন সমাপ্তি আছে একদিন শেষ হয়ে যাবে এই কথা শোনার পরে ওসমান রাজি তিনি বললেন কিন্তু আখরাতের আখরাতের নেয়ামত কোনোদিন শেষ হবে না জান্নাতের নামত কোনদিন শেষ হবে না এই কথাটা তার মুখের উপরে বলে দিলেন তিনি এখন লবিদের কাছে কথাটা কি ভালো লেগেছে ন আমি কবি কবিতা বললাম আর সে আমার ঘরে মাতব করে আমাকে ভুল বলেছি কারণ কবিদের অনেক আরব সমাজে কবিদের প্রভাব অনেক বেশি। প্রতিপন লাবিদ নিজেকে অপমানিত ফিল করে বলল এ আমার সারা কোরাইশ অলিমা কেন ইউ জালি সুকুম আমি যদিও তোমাদের কোরআষ বংশের লোক না কিন্তু তোমাদের সমাবেশে আমাকে আমি এখানে বসেছি তোমাদের সামনে একজন লোককে অপমানিত করা হবে তোমরা চুপ করে থাকবা তোমাদের এই দুরবস্থা কবে থেকে হয়েছে একজনকে অপমান করে তোমাদের সমাজে আর তোমরা চুপ করে বলে থাক তখন একজন তাদের মধ্যে বলে বসলো আরে শুনো এতে একটা বেউকুফ আমাদের সমাজে কতগুলো বেকুফ জোগাড় হয়েছে কথা হিসাব করার দরকার নাই এই কথা শুনার পরে ইমানের জসভাই তিনি কি বললেন তিনিও জবাব দিলেন জবাব দেওয়ার পরে দুইজনের মধ্যে এখন তর্কাত যে লোকটা বলছিল এটা সাফি এটা একটা অপদার্থ এর কথা শুনো না তিনি বলছেন আমি না আমি হক দিনের দাওয়াত আমাদের কম সব হক ওয়ালা তোমরা বাতিলওয়ালা শুরু হয়ে গেল তখন ওই লোকটি এসে ওসমান মাদুর আনুর গালে এমনভাবে থাপ্পড় দিল ওনার একটি মানি চোখ একদম ফুলে উঠলো। এমন জোরে থাপড় দিয়েছে একটি চোখ ওনার ফুলে উঠে এরকম করে মারাত্মকভাবে আহত হয়ে গেলেন তিনি এই দৃশ্য ঘটে গেল তখন ওয়ালিদ ও সেখানে আছে যে তা ওনাকে প্রটেকশন দিয়েছিলেন ওয়ালিদ ওনাকে লক্ষ্য করে বললেন হুতমানকে আমা ইয়া ইবনা আহ ইনকানা গান গানিয়া আহারে আমার ভাতিজাটা তোমার চোখের এই দুর্গতি হওয়ার কোন দরকার ছিল আজকে আমি মিনহা তুমি সেখান থেকে বেরিয়ে গেলে ও কোনটা আনিল্লাদিল এরকম দুরবস্থা পড়ার তোমার কোন দরকার ছিল না অতবা সুমা আর সবাই তারা তখন হাসিতে লিপ্ত হয়ে গেল ওয়ালিদ ছাড়া হাসা হাসি করছে এই যে পাকলাভিন আমি যেটা আমার চোখে ঘটেছে তুমি মনে করো সেটা বেকার যাবে আমার আল্লাহর কাছে অনেক পাওনা দাবি হয়ে আছে এই চোখের কারণে আমার আরেক চোখ যদি কোনোদিন চলে যায় এই আমার কাছে তোমা আমাদের নবীর এক্সাম্পল আছে কিভাবে দিনের পথে অটল হয়ে টিকে থাকতে হবে এগুলো করে আমাদেরকে দিন থেকে তোমরা সরাতে পারবে না কারণে কষ্ট দেওয়া তিন দিন দেখে কবুল করতে চান সেটার জন্য আমি প্রস্তুত আছি আবদ শামস তবে মনে রেখো তোমার ক্ষমতা কদ্দূর প্রটেকশন দেওয়ার আমার আল্লাহর তোমার কত বেশি আছে তুমি কি জানো তখন এরপরে তুমি উদ্র করে ফেলেছ এখন যদি আবার আবেদন কর তোমাকে আমি আবার প্রটেকশন দেবান তোমার এই আমার কোন দরকার নাই আই ডোনয়ার এরপরে আরেকজন সাহাবি আবু সালামা যিনি হিজরত করেছিলেন তিনি এসেছিলেন ওনার মামা আবু তালেবের কাছে তিনি আবু তালেবের যে আবু তালেবের প্রোটেকশন নিয়েছিলেন আবু তালেব তো নবী করিমস্লা চাচা উনিও লিডার এখন ওনাকে পেয়ে প্রোটেকশন পাওয়ার পরেও বনি মখদুমের কিছু লোক আসলো ওনাকে অ্যাটাক করতে আক্রমণ করতে পাওয়া দেখার সঙ্গে তারা আক্রমণ করার সিদ্ধান্ত নিলো তোমার ভাতি প্রশ্ন দিয়েছ মোহাম্মদকে সেটা তো আমরা তোমাকে অ্যাকসেপ্ট করেছি এখন আমাদের কবিরের একটাকে তুমি প্রোটেকশন দিচ্ছ এটা আমরা মানব না আবু তোলেব বললেন সিস্টেম অনুযায়ী যার বিশ্রয়ের আমি তাকে দিয়েছি এটা তোমরা সবাই মান্য করে আসছি কেউ প্রোটেকশন দিলে কেউ কালকে আঘাত করে না তোমরা কেন তার উল্টাপাল্টা কাজ করতে যাচ্ছ ও না ইমনি উখতি লামি আমি যদি আমার ভাগিনাকে প্রোটেকশন না দেই আমার ভাতিজাকে প্রোটেকশন দেবো কামি আমি তো ফেয়ার হওয়া লাগবে মোহাম্মদ আমার ভাতিজা আর এ হচ্ছে আমার ভাগিনা আবু সালামা দুইজনে আমার প্রটেকশন চাওয়ার দেওয়ার রাইট আছে তখন আবু লাহাব আসছিল তাদের সঙ্গে অ্যাটাক করার জন্য সে খুব গুসা হয়ে গেল রাগ হয়ে গেল তখন সে আহ্বান করলো ইয়ামা সারা কর্লাহ তুমালংশ লোকরা এই শেখ মানে আবু তাল বুড়া এই বুড়ারে তোমরা বহুত করেছ বহু সম্মান খালি তার মা আধ এখন সে আমাদেরকে যথেচ্ছ ব্যবহার করতেছে যাকে তাকে প্রোটেকশন দিবে আমাদের সমাজের মধ্যে এই ধরনের একটা চলবে আমরা কিছুতেই মানতে পারি না এখন শ্বাস কি হয়ে গেল আবু তাহলে যখন শুনল যে তারা এখন ঐক্যবদ্ধ হচ্ছে ওনার ভাগিনাকে অ্যাটাক করার জন্য তিনি তাদেরকে অনেক বোঝানোর চেষ্টা করলেন যাতে তারা এই কাজ না করে সুন্দর একটা কবিতা পড়লেন কিন্তু আবু লাহাবের অন্তরে সে কবিতাটা ঢুকলো না ওকে সে করার সঙ্গে চলে গেল পরবর্তী পর্যায়ে অবশ্য আলহামদুলিল্লাহ ওনার উপরে আক্রমণ হয়নি এক পর্যায়ে আল্লাহ তালা ওনাকে শুনতে একটা বড় প্রভাব ছিল সবচেয়ে প্রবীণ মুরব্বী এবং লিডার কাজে এর চেয়ে বেশি আর অগ্রসর হতে পারেনি এরপরে আসলো যে আবু তালেব সঙ্গে তাদের আরেকবার এখন বোঝাপড়া হলো তারা কি বুদ্ধি নিয়ে আসলো তারা বুদ্ধি নিয়ে আসলো যে আবু তালেবা আবার যাই আগে তো কথাবার্তা বলেছিলাম ভাতি তাকে একটু থামান কিন্তু উনি থামালেন না তো ভাতিজা তো মোটামুটি সবার মুরব্বী আমরা সবাই আপনাকে সম্মান করি এই সমাজে সবাই আপনাকে সম্মান করে আর আপনার ভাতিজা আমাদেরকে যেখানে সেখানে যা তা আমাদের ব্যাপারে বলা বলি করে বন্ধ বলে আমাদের মূর্তিগুলোকে মাহত আর কতদিন সহ্য করব আপনাকে বলেছি ভাতিটাকে থামান কিন্তু আমরা আর এইভাবে সহ্য করব না আমাদের পিতা দাদা সব সব সেরে কাফের হয়ে মারা গেছে এই কথা কথাবার্তা বলবে আমাদের বাপ দাদাকে গালিগালাস করবে মূর্তিগুলোকে গালিগালাস করবে আমাদের এই আর বরদাস্ত করব না এখন আপনি সিদ্ধান্ত নেন হয় আপনি তাকে থামাবেন না হলে আমরা তাকে অ্যাটাক করব আমরা একটা ফাইনাল সিদ্ধান্ত নিয়ে আপনার কাছে উনি আসলেন এসে বললেন ইয়ার ইন এক বাতিটা শুনো আমার কাছে আসলো এই তোমার জ্ঞাতিগোষ্ঠীর মানে আমাদের জ্ঞাতিগোষ্ঠীর সবাই এই আবদার নিয়ে এই ধরনের একটা বিষয় নিয়ে আলাপ করলো তুমি নাকি তাদের বিভিন্ন মজরিসে গিয়ে তাদের মূর্তি তাদের তাদের বুধ গুলো যারা কথা কথাবার্তা বলা বলে ওকে এখন তুমি এই অবস্থায় কতদিন চালাবা আর আমিও কতদিন তোমাকে প্রটেকশন দেব আর আমি তো একটা শান্তিপূর্ণ সমাজে বসবাস করতে চাই এই ফেতনা ফসাদ করে লাভ কি বাবা তুমি এই কাজটা আমার মনে আর না করাই ভালো ওলা আমি তো আর পারছি না বাবা আর কত প্রেশার নেব আমি দেখো তারা কিভাবে আমাকে সম্মান করে বারবারে আসে এখন আমি তো মনে হয় তাদেরকে থামাইতে পারবো না তারা ফিজিক্যালি অ্যাটাক করে ফেলবে তো আমাকে এর চেয়ে বেশি বোঝা দিব না আর মোহাম্মদ হাম্মার এখন চাচার এই কথা উনি ফেলেন কেমনে কিন্তু উনি কি ফেলতে পারে। চা তার কথা কি মানতে পারবেন রসুল সাল্লাম নিজের চেহারাকে আসমানের দিকে তাকালেন এভাবে দেখলেন আর বললেন তারাও না হিসাম উনি একলা না কয়েকজন আর কিছু লোক আছে তখন তো এবার আপনারা সবাই দেখছেন এই সূর্যটা দেখা যায় আলু নাম সূর্য দেখা যায় আপনারা কেউ পারবেন সূর্যের একটি রশ্মীর কিছু একটা টুকরা আপনারা হাত দিয়ে এভাবে নিয়ে আসতে পারবেন কেউ তা পারব এটা যদি অসম্ভব হয় এই কাজ ছেড়ে দেওয়া আমার পক্ষে ওই রকমই অসম্ভব আবু তালেব ভাতিদার কথা শুনলেন শুনে বললেন কি সত্য এখান থেকে শুধু নষ্ট করবে না আমি জানি থাক তোমরা তাকে আর দিও না অতবার আবু তালেব একটি কবিতা পড়লেন তার পরবর্তী পর্যায়ে আবু তালেবের অনেক কাহিনী আছে আহ্বান করলেন কিভাবে তারা ফাইনাল আপিল নিয়ে এসেছে যে এখন আর কোন কথা না আবু তালেবকে এখন পুরা দিয়ে ওনাকে দিতে হবে আমাদের হাতে এই একটা আবদার নিয়ে তারা পরবর্তী পর্যায়ে আবার এসেছে সেটার কাহিনী আমরা আগামী সপ্তাহ থেকে শুনবো